এক নম্বর কি তার মাধ্যমে আমরা মাফ পাইতে পারি দুই নম্বর ইস্তেফারের মাধ্যমে মাফ পাইতে পারি তিন নাম্বার ন্যাক আমলের মাধ্যমে মাফ পাইতে পারি এগুলো সব কোরআনের কথা চার নাম্বার এক মুমিন আর মুমিনের জন্য দোয়ার মাধ্যমে ওই মুমিনের ক্ষমার ব্যবস্থা হতে পারে পাঁচ নাম্বার মাইয়তের পক্ষ থেকে ন্যাক আমল করা সৎকা করা এটাও মাইয়তের ক্ষমার কারণ হতে পারে ছয় নাম্বার কবরের পেরেশনির মাধ্যমে আমার গুণা মাফ হবে সাত নবীর সুপারিশের মাধ্যমে আমার আমার মাফ হবে সাত আট আট হাসরের মাঠের পেরেশানির মাধ্যমেও আমার গুণা কিছু মাফ হবে নয় দুনিয়ার মুসিবতের মাধ্যমেও আমার গুণা মাফ হবে ওই যে সত্য হইল এটাকে ওইভাবে নেওয়া এটাকে শাস্তি মনে না করা হাই হুতাশ না করা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না ১০ নাম্বার নম্বর আল্লাহর রহমত আল্লাহর রহমতের আশা করা আলহামদুলিল্লা الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا আলহামদুলিল্লা গতকালকে আমরা যেই দশটা আমলের মাধ্যমে আল্লাহ হসহান আর মোহাম্বত দিলের মধ্যে তৈরি হয় ওই আমলগুলো শিখেছি আজকেও দশ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ যেই দশ কাজ বা দশ বিষয়ের মাধ্যমে আমরা পবিত্র হব, হবো মুক্ত হব ওই রকম দশটা বিষয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ মাফেরাতের দশ কাজ দশ বিষয় আজরাত মহাদির শেখ মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার এক কিতাব আছে আল ইমারুল আউসাদ তার মধ্যে তিনি दसटा विषय के लिखे जे एक बान् ये दस टा विषय माध्यम माफ पाइते तार्धप्रथम जेटा एने मध्यमे बंदा माफ पार गुना माफ है इसे तऊबा तऊबार मध्यमे बंदा तार गुना के मुक्त है एक नम्बर शुद्ध गुना मुक्त है एम ना কান এর সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তার গুলাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন আল্লাহ বলেন রহিমা যে মৌমিন তওবা করে আল্লাহ বলেন যে আমি তার গুনাহগুলাকে নেকি দ্বারা পরিবর্তন করে আুনাহ করছি দশটা তওবা করে ওই দশ গুণা নেক হয়ে যাবে তা এখন একটা সুযোগ পায় গেলাম তাই না এত কষ্ট করে নেকি করার দরকার কি তো কষ্ট করে দশটা গুনাহ করি তওবা করলে ওই গুনাহগুলা আবার নেকি হয়ে যাবে কি সুবর্ণ সুযোগ পাইয়া গেছে हाँ ये चिंता कर ले गुनाफ होना तो ये एक नम्बर विषय हम तौबा कि जिसके गुना करी और तौबा कर मुखे थपर एटार नाम तौबाना तौब चार्ट मध्य जरूरी कोई विषय গুণাহ যদি হয় আল্লাহর নাফরমানি তো ওখানে তিনটা এক হচ্ছে অতীতের সমস্ত গুনার জন্য লজ্জিত হওয়া হজরত আবদুল্লাহ ইবনে নাসরতালুর বর্ণনা হজরত বলেন যে তহবার মূল কথাই এটা লজ্জিত হওয়া লজ্জিত না হয়ে সারা জিন্দগি তহবা করলে ওই তৌবা কবুল হবে না লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আমি ভুল করেছি এটা হচ্ছে তওবার এক নাম্বার সত্য দুই নাম্বার শর্ত হচ্ছে গুনাহটা ছেড়ে দেওয়া গুনাও করে তৌবাও করে এর নাম তৌবা না গুনা ছেড়ে দেওয়া এটা হচ্ছে দুই নাম্বার শর্ত তিন নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যতে এই গুনহ না করার দৃঢ় অঙ্গীকার করা আর করব না এই তিন জিনিস যুক্ত হইলে তার নাম হচ্ছে তওবা। এই তৌবর মাধ্যমে আল্লাহ তা গুনা মাফ করেন শুধু তা না বরং গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয় এটা হচ্ছে ক্ষমার এক নম্বর মাধ্যম যার মাধ্যমে আমরা ক্ষমা পাইতে পারি দুই নম্বর মাধ্যম যেটা বলা হয়েছে ইস্তেফার বেশি বেশি কাসে ইস্তেফার বেশি বেশি ইস্তেফার করা বেশি বেশি ইস্তেফার করলেও আল্লাহ মাফ করার দশ নম্বর নিশ্চয় আল্লাহবা আর ইস্তিরফারের মধ্যে কিছু পার্থক্য দেখায় আলামায় সেটা হচ্ছে তহবার মধ্যে ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার থাকে মধ্যে অতীতের গুনার জন্য লজ্জিত হয়ে কাছে ক্ষমা চাওয়া আল্লাহ এটার নাম এর অতীতের গুণা মাফ হয় তহবাটা একটু শক্তিশালী স্তেফারটা তার চেয়ে একটু কম কারণ তহবার মধ্যে শর্ত বেশি হয়েছে ভবিষ্যতেও না করার অঙ্গীকার ইস্তেফার এর মধ্যে ওইটা নেই এই পার্থক্য করে মৌলিক পার্থক্য আসলে কোনো কিছু না আমরা মনে করি দুইটাই গুনার জন্য ক্ষমা চায় ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার করা তাল্লাহ তাল আর ওয়াদা আমি মাফ করে দিব তওবা এক মাধ্যম দুই নাম্বার কি আর তৌবার মধ্যে তিন জিনিস জুড়ে দিতে হবে চতুর্থ নম্বরটা হল যদি অন্য কারো হক নষ্ট করি তো তার কাছ থেকে ওই হক মিটাইয় নিতে হবে এটা তওবার কোনো সিস্টেম নাই এছাড়া হয় তার কাছে ক্ষমা চাইতে হবে অথবা তার পাওনা মিটাইয়া দিতে হবে তার কাছ থেকেই ক্ষমা নিতে হবে বিকল্প কোনো রাস্তা নাই লজ্জিত হলে কোনো লাভ নাই আর নাইলে হাঁসরের মাঠে নিজেরা আমল দিয়ে তাকে বিদায় করতে হবে আমল শেষ হয়ে গেলে তার গুনগুলা নিয়ে তাকে বিদায় করতে হবে এটা বড় ভয়ঙ্কর কথা এই জন্যে আরেকজনের হক নষ্ট করলে তা দিয়ে দিব হক নষ্ট মানে খালি তার টাকা পয়সা নষ্ট করার নাম হক নষ্ট না কেয়ামতের মাঠে আমার পাওনাদার দাঁড়াবে পাওনাদার কারা ওই আমি যার রিবোধ করছি সেও এক পাওনাদার हादी आई समस्त पावना मिटाब कारो गोध कर ले सरसि क्षमा चाहिए गहिबोध कर माफ कर दिए भविष्य नंबर इज्तेफार बेसिशी इजते इज्तेफारे लम्बा करी पुराटा हादीे नई আস্তা ইলাই পুরাটা নাই ওই জন্য হাদিসে যতটুকু আসে অতটুকু পড়লে আমার বেশি পড়া হবে আস্তা ইলাই এটা হচ্ছে সংক্ষেপ ইস্তেফার পড়ি আস্তা ইলাই এটা একটা استغفار রানাফু একটা আমরা এটার বানাইছি বেশি খতম এটা আমাদের সমস্যা দোয়া দোয়ার জায়গায় আছে এটা বেশি খতম না এটা কি কথা বলেন না এটা এটা কিনা এটা বিচি খতম না এটা আমরা মনে করি বিচি খতম যে এটাকে খতম করার জন্য আল্লাহ নাজিল করছেন না এটাকে আল্লাহ খতম করানোর জন্য নাজিল করেন না এটাকে আল্লাহ গুনামাফ করানোর জন্য নাজিল করছেন আমরা এটা পড়ে পড়ে গুনামাফ করাবো ঠিক আছে ইনশাআ আল্লাহ তিন নম্বর মাধ্যম যার মাধ্যমে আমার গুনামাফ হবে সেটা হচ্ছে ন্যাক আমল বেশি বেশি ন্যাক আমল করলে আমার গুনামাফ হবে সুরাহুদের মধ্যে আসছে আয়াতের সচদ্য ইন্নাল হাসান নিশ্চয়ের মাধ্যমে আল্লাহর কাছে ইস্তেফার করো তো বোঝা গেল নামাজ একটা ইস্তেফার ন্যাক আমল এটাও ইস্তফারের কাজ দেয় গুনা দ্বারা গুনামাফ হয় তারাবির মাধ্যমে গুনামাফ হয় হাতে ইসে আসছে ইমান আমা হফির আলহুমা তকাদ্দ জাম্বি যে রোজা রাখে কেয়াম করে সওয়াবের আশায় আল্লাহ তার অতীতের সব গুণা মাফ করে দেন তো কি বোঝা গেল। ন্যাক আমল মাফ করে হজের ব্যাপারে বলা হয়েছে যে আলহজ ইহাদিমু মা কাবলা তার পিছনের সব গুণা মাফ করে দেয় তো বোঝা গেল ন্যাক আমল কি হয় মাফ হয় তো ন্যাক আমলের মাধ্যমেও আমরা আমাদের গুনাহগুলা মাফ করাইতে পারি ইনশাআল্লাহ কয়টা গেল। এক নম্বর তোবা এক নম্বর কি তোবার মাধ্যমে আমরা আমাদের আমাদের গুনা মাফ করাইতে পারি চার নাম্বার এক মুমিন আরেক মুমিনের জন্য দোয়া করেও গুনা মাফ করাইতে পারে আল্লাহ তালা করিমে সুরা হাসরের দশ নম্বর আয়াতে আমাদেরকে শিখাই দিচ্ছেন এইবার দোয়া করার জন্য। রব্বানা রব্বানা ওফিল্লানা সাবাকুনা বিল ইমান আল্লাহ আমার অতীতের যত ভাই ইমান সহ চলে এসেন তাদেরকেও মাফ করে দেন আমাকেও মাফ করে দেন বান্দা যখন এভাবে দোয়া করে তো আল্লাহ ওই উম্মদকে মাফ করেন অন্যদেরকে মাফ করেন আমি যখন আমার আরেক ভাইয়ের জন্য মাখফেরাতের দোয়া করব। আমার জন্যে ফিরিস্তারা মাখফেরাতের দোয়া কর এই আমাদের দোয়াকে আম করে দেওয়া সংকীর্ণ মনে না হওয়া গোটা দুনিয়ার ওম্মতে মোহাম্মদের জন্য দোয়া সল্লা আলি সাল্লাম গোটা দুনিয়ার ওম্মতে মোহাম্মদীর জন্য দোয়া করা আল্লাহ গোটা দুনিয়ার ওম্মতে মোহাম্মদিকে মাফ করে দেন আপনার কাছে প্রশ্ন আসবে যে তার ইমান আছে কি না তার জন্যে মাফের দোয়া করি আরে ভাই ওই শব্দের মধ্যেই ইমানের কথা চলে আসছে ওম্মতে মোহাম্মদী মানে কি যার ইমান আছে তা কি যার ইমান না ইতি তো আর নবীর ওম্মত না ভাই রে হয়ে গেছে কাজে ওইটা চিন্তা করা লাগবে না আম করে দেব দোয়া যত আম হবে আমার ফায়দা তত আম হবে দোয়াকে খাস না করা আমরা খাস দোয়া কবুলের মুহূর্তে নিজের জন্য করব করব আপনারা কলদিন গোসে যায় না আমি তো আমার সমস্ত এতেকাফ ভাইদের জন্য আল্লাহ কাছে দোয়া করতেছি প্রতিনিয়ত আল্লাহ যারা এতেকাফে বসছেন আল্লাহ সবাইকে সবার এতেকাফকে কবুল করেন আমি প্রত্যেকদিন দোয়া করি আপনারাও করেন তো আপনাদের উচিলা আমার আমারটা কবুল হবে আমার দোয়ার উচিলা আপনারটা কবুল হবে হ্যাঁ সবাই মিলে জুলে ওই একসাথে খেতে বসলে একটা কাজ হয় দেখেন না গোষ্ঠীর টুকরা নিয়ে আরেক ভাইয়ের সামনে দিয়ে দেয় এ কি না থাকে এ না থাকে না সেও খায় করতে গেছে সে আবার তাকটা দিয়ে দেয় তো উদ্ভুষ্ট তো খাওয়া হয়েছে মাঝখানে কি হয়ে গেছে একটু সব হয়ে গেছে ওইদিন এক বড় আলিমের সাথে ইফতার করতে বসছি তো আমাকে যে শরবত দেওয়া হয়েছে আমি আমার শরবতটা হুজুরকে হুজুর আমার শরবতটা আপনাকে দিলাম ইফতারের ইফতারির সব পাওয়ার জন্যে এখন তো আমি মালিক কি আমাকে হাতিয়া দিছে আমি মালিক তা আমারটা আমি তাকে দিয়ে হুজুর বুঝে গেছে যে এত ফাঁকের মধ্যে সফ কমাইতেছে হুজুর আবার হুজুরের শরবতটা আমাকে দেওয়া দিছে যা আমার আপনাকে দিলাম সফ তো হয়ে গেল আমি ইফতার করা স্বভাব পাইলাম উনি ইফতার করা স্বভাব পাইলেন মাঝখানে ওই বেটা যে আমাদেরকে দাওয়া দিস তিনিও সব পাইলেন স্বভাবের ফাঁক ফাকুর খুঁজতে থাকা যে কোন কোন লাইনে সফ সাহবায় কারণ অস্থির থাকতেন এরকম যে কি কি আমল করলে স্বভাব হবে সাহাবি কইলাল খাই তো বলা হয়েছে নাক আমলের জন্য প্রতিযোগিতা করো ফাঁক খুঁজো খালি কোন দিক দিয়ে আমার একটু সাব হইতে পারে কোন দিক দিয়ে একটু সাব হইতে পারে ইনশাআল্লাহ করবো এটা তো এক ভাই আরেক এক ভাইয়ের জন্য দোয়া করবো হাদীসে আসছে মুসলিম শরীফের রিওয়ায়ত মুসলিম শরীফের রিওয়ায়ত যে ব্যক্তি ইমানের উপর মারা যায় এবং তার জানাজা যদি চল্লিশ জন মৌমিন জানাজা পড়ে ইয়াকুম আলহি আরবাউল রজুলা তো হাদীসে আসছে শফাহুল্লাহ আল্লাহ তালা তার সাফাত করেন সাফাতকে করেন আল্লা করে মানে আল্লাহ মাফ করে দেন আর কি তো কি বোঝা গেল এক মহমিনের দোয়া আর এক মুহ কবুল করছেন হাদিসের কথা মুসলিম শরীফের দোয়াকে আম করে দেব নিজের মাফের চিন্তা করব। না আমার ভাইয়ের মাফের চিন্তা করব। হ্যাঁ তো আল্লাহ তালা আমার জন্য কারো না কারো মুখ দিয়ে আমার জন্য আল্লাহ দোয়া বের করে দিবেন হ্যাঁ আল্লাহ তালা যাজা দেন আল্লাহ তালা উত্তম বিনিময় দেন তা আমি যখন এক ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ আমার আরেক ভাইয়ের জবান দিয়ে আমার জন্য দোয়া বের করবেন এটা আল্লাহর কাজ আল্লাহ করবেন ইশা আল্লাহ আমরা করব দোয়াকে কি করব আম করে দেব কয়টা গেল হ্যাঁ বলি আমরা মুখস্থ করে ফেলি এক নাম্বার কি তওবা দুই নাম্বার ইস্তেফার তিন নাম্বার নেক আমল বেশি বেশি করা ইস্তেফারও বেশি বেশি করা পাঁচ নাম্বার যেটা নিজেদের জন্যে না মাইয়তের জন্যে মাইয়তের পক্ষ থেকে সৎকা করা দান করা আমল করা এটাও মাইয়তের মা মাফির জন্য কাজে আসে দোয়া করা আমরা তো খুব বড়ো বলায় বলি তা হাজিসের উপর ভিত্তি করে মা বাবা যখন জিন্দা থাকেন তো মা বাবার দোয়া সন্তানের জন্য যেমন লাগে মিস হয় না ঠিক মা বাবার ইন্তেকালের পর সন্তানের দোয়া আবার মা বাবার জন্যে ওইরকম লেগে যায় মিস হয় না হাজি কথা সহি হাজিস আসছে যে এক লোক তার সন্তানকে ওই তাওরাত পড়াবেন নিয়ত করছে নিজে গুনাগার এরকম আছে এরকম সমাজে যে নিজে পাপ করে কিন্তু চায় সন্তান দিনদার হুক তো নিয়ত করছে আমার সন্তানকে তাওরাত পড়াবো কিন্তু মারা গেছে লোকটা তো বিবি জানতো যে স্বামী এরকম নিয়োগ করছে তো সন্তান যখন একটু উপযুক্ত হয়েছে বিবি মাদ্রাসায় পাঠিয়ে দিছে তো সন্তান যা তাওরাত পড়া শুরু করছে বিসমিল্লা রহমান রাহিম তাওরাত পড়া শুরু করছে আহা যেই না আল্লাহর নাম উচ্চারণ করছে রহমান রাহিম বাচ্চা তো আল্লাহ সুবাহআলা জিবিনকে পাঠায় ওই ব্যক্তির কবরে আজাব হচ্ছিল আল্লাহ তা সাথে সাথে তার কবরের আজাবকে বন্ধ করে দিয়েছেন তাওরাত শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ কথা বলেন তো সন্তান বাবার জন্য তাওরাত পড়ে যদি বাবার মাঘফেরাতের কারণ হইতে পারে তো কোরআন পড়লে বাবার মাঘফরাতের কারণ হবে না আরো শক্তিশালী ভাবে হবে ইনশাআল্লাহ তো এই জন্যে আমরা আমাদের মাইয়তদের জন্য দোয়া করব। মাইয়তদের জন্য সৎকা দিব ন্যাক আমল করব মা বাবার জন্যে বিশেষ করে আপনজনের জন্য এটা করব এটা কাজে লাগে ওই মাইয়তের গুণা মাফ হওয়ার জন্য এটাও একটা কারণ বলে আমার কী লাভ হইল আমার কী লাভ হইলো আমার মাফের কি ব্যবস্থা বলে হ্যাঁ তুমিও ওইরকম কারণ দুনিয়ায় রেখে যাও যেন তোমার মৃত্যুর পর তোমার জন্যে দোয়া করতে পারে খায়ের খায় রেখে যাও কিছু খ্যাত করে যাও যারা তোমার মৃত্যুর পর হায় হতাশ করবে তোমার জন্য দোয়া করবে দোয়া তো লাগবে কাজে লাগবে এ দোয়ার ব্যবস্থা করে যাও তুমি আরেকজনের জন্য দোয়া করাও তুমিও দোয়ার ব্যবস্থা করে যাও তুমিও দান সৎকার ব্যবস্থা করে যাও দান সৎকা এমন করে যাও সৎকায় যা করে যাও যেগুলোর স্বভাব পৌঁছতে থাকবে হ্যাঁ এক আমল কাউকে কিছু শিখাইয়া যাও আর শিক্ষার ব্যবস্থা করে যাও হ্যাঁ সমাজসেবামূলক কোনো কাজ করে যাও মানুষ উপকৃত হচ্ছে এরকম কিছু করে যাও এগুলো করলে কী হবে এগুলা করলে যে আমার মৃত্যুর পরেও আমার কবরে আমল নামায় এগুলো যুক্ত হবে মানে কি আমার নাম্বার। মাফ আমল বেশি বেশি চার এক আর এক মমিনের জন্য দোয়া করা পাঁচ নাম্বার মাইয়ের পক্ষ থেকে নেক আমল করা ছয় নাম্বার হচ্ছে আহা कबर पेसानी एर माध्यमे गुनामाफ है कबर पेसानी थे क्यों बाजले क्यों बाजबे हजरत सहदरदी अल्लाह तला कथा आसी से ज्याल नबी सल्ला अलसल्लम जानर समय जायते मन है जो मानी काटा लागे एरक आंगुले माथार ऊपर चलते साहबाइ राम जिज्ञेस कर रसुल्ला क्यों चलते हैं तो रसुल सल्लाम जबाब दें पड़ार जने आसमान एम एत फिर फिर आसिने पा दे जगह पाई रसुली एत मुबारक जाना जर जाना पड़ार जन्े आसमान फिर आस नबी रखार जगह पा अभी साह कबरे की पेरेशानी है दक्ताय कबर बोले ओहो तो हम हालत हारे हाँ आई अल्लाह आल्लाह आल्लाह यह कबर आजब खूब शिखाई कबर आजबी कारण कबर आजबाई सबसे भयंकर मन है कारण कबर आजबी जाननाते गो जो कबरे आजब है जाननाते कबरे आजा माफ करबी सुपारिश नहीं कर आगे कबरे तो सुपारिश करने वाला क्यों नहीं जगह जहान नाम बसि चिंता दरकार कबर जहान नाम एक व्यवस्था हो आशादी से নবীকে আল্লা তাল নবী বলেন আমাকে হুইর আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে আপনি দুইটার যে কোনো একটা গ্রহণ করেন হয় আপনি সাফাত করেন আর নয় আপনার অর্ধেক উম্মত লয়া জান্নাতে চলে যান নবী বলেন আমি ইফতার তুসাফাহ আমি সাফাতকে কবল করছি তার মানে কি অর্ধেক নিয়ে নবী জান্নাতে চলে যাবেন এটার উপর নবী সন্তুষ্ট হন নাই যে আমার এটা না আমারে সুপারিশের অনুমতি দেন কারণ সুপারিশের অনুমতি পাইয়েই তো নবী শেষ পর্যন্ত সুপারিশের সুযোগ পায় গেলেন নবী সুপারিশ কতক্ষণ পর্যন্ত করবেন আর আল্লাহ কতক্ষণ পর্যন্ত মঞ্জুরি দিবেন সুরা মধ্যে যেটা আসছে ওলা সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আপনাকে একটা আশা করা যায় জান্নাতে নাতে যদি ইমানটা নিয়ে যাওয়া যায় একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ যদি ইমান নিয়ে যাওয়া যায় ইমান ছাড়া হইলে কোনো লাভ নাই কবরে হবে কি বলেন কবরে কে সুপারিশ করবে আমার জন্য এই জন্য কবরের পেরেশানি খুব বেশি বেশি করা দরকার খুব বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার আল্লাহারের কবর থেকে আমার কবরের আজাব থেকে মাফ করে দেন কবরের পেশান থেকে আমাকে আল্লাহিকা মিনা আজাবিল কবর নোয়া শিখাইছেন একা মিন আজাবিল কবরিকা মিনিকা দোয়া শিখাইছেন আল্লাহ আমাকে কবর থেকে পানাহা দেন আপনার অসন্তুষ্টি থেকে পানাহা দেন জাহান্নামের আগুন থেকে পানাহা দেন কি সুন্দর সুন্দর দোয়া শিখাইছেন আল্লাহ নবী এগুলো করবো নবীর শেখানো দোয়াগুলো করবো আমাকে অনেকে জিজ্ঞেস করেন নজর বাংলায় বললে হবে না হবে আল্লাহ নবীর উচ্চারিত শব্দের মধ্যে বরকত আছে বাংলা সব কিছু বাংলা হয় না আল্লাহ নবীর যেই শব্দ উচ্চারণ করেছেন ওইটার মধ্যেও কি আছে বরকত আছে এক সাহাবিকে আল্লাহ নবীর সালাম শিখাইছে।? হ্যাঁ হ্যাঁ তো ওই সাহাবি আইসা নবীর জায়গায় রসুল বলছেন সালামের মধ্যে আসসালাম ও আল আলাই রসুল আল্লাহ এরকম পার্থক্য করছেন কিছু আল্লাহ নবী শুধ্রাইছেন আমি যেটা শিখাইছি ওইটাই করবা তো বুঝা গেল কি নবীর শব্দের মধ্যে আলাদা বরকত আছে নয় নবী এরকম দৌড়াইতেন না শুধরাইতেন না আর এটা আমারও বা মনে মানায় কেমনে যে আমার হাবিবের জবান বের হওয়া শব্দটা বাদ দিয়ে আমি নিজের জবানে কথা বলি হ্যাঁ আল্লাহর কাছে ওই জবান তো মঞ্জুর হয়ে গেছে আমার জবান কি মঞ্জুর কোন গ্যারান্টি আছে তো যেই জবানের মঞ্জুরি আছে আল্লাহর কাছে ওই জবান থেকে বের হওয়া বরকতওয়ালা শব্দগুলো বলার চেষ্টা করব পারি না কেন পারি না শিখিনা কেন এই আগ্রহ কেন হয় না আমার কেন তৈরি হয় না আমার হাবিবের বের হওয়া জবানে বের হওয়া শব্দগুলো আমি কেন পারি না তো নবীকে কি মহাব্বত করি আমি কিসের দাবি করি মহাব্বতের এই আগ্রহ তৈরি করা দরকার ইনশা না তো আল্লাহ তালা আমাদেরকে এই কবরের আজাদ থেকে হেফাজত করেন বলেন আমি কয়টা গেল বলি একটা একটা করে আমারও মুখস্থ হোক এক নম্বর তওবা দুই নম্বর ইশতেক ফ নাম্বার নম্বর আমল চার নাম্বার এক মুমিন আর এক মুমিনের জন্য দোয়া করা পাঁচ মাইয়াতের পক্ষ থেকে আমল করা সৎকা করা ছয় নাম্বার কবরের পেরেশান সাত নম্বর নবীর সুপারিশ এর মাধ্যমে আমাদের গুনামাফ হবিনশাল্লা নবীর সুপারিশের মাধ্যমেও গুনামাফ হবে হ্যাঁ ইনশাআল্লাহ কয় নাম্বার গেল সাত নম্বর হ্যাঁ আল্লাহর নবীর সুপারিশ করবেন কার জন্য এটা তো নবী বলেছেন সাফাতে উম্মাতি লিহারিল কাবাইর আমার উম্মতের কবিরা গুনা করণেওয়ালাদের জন্যে আমার সুপারিশ হবে নবী বলেছেন কিন্তু কার জন্যে বেশি করবেন নবী সুপারিশ নবীর সুপারিশ পাওয়ার জন্য আমাকে যোগ্যতা অর্জন করা লাগবে তো আমাদের আসলাফরা দিনের বিভিন্ন আয়াত হাজি থেকে চিন্তা করে করে বের করছেন মৌলিক দুইটা কারণ পাওয়া যাওয়া লাগবে নবীর সুপারিশ পাওয়ার জন্যে তাহলে সুপারিশ পাওয়াটা সহজ হয়ে যাবে এক নাম্বার হচ্ছে আমি আমার গোটা জীবনের আমলগুলাকে শূন্যর দ্বারা সাজাবো শূন্যর দ্বারা সাজাবো সব আমল দেখেন আমি খুব বলি এটা सुन्नतर पर चलर जेट्रा कोलना क्या दृष्टिभंगी चेन्ज कर लेकिन मन है शुद्ध दृष्टिभंगी चेंज कर ले आदर हो जाए दृष्टिभंगी चेन्ज करना घरे ढुकार समय ढुकब सुन्न तरिका ढुकी सुन्नते खेल ढुकले तो लाभ नहीं बाछादे के जै आदर करती चुमु खासी ना अरे घर बाच्चा थे चुम खाई ना खाई निश्चय তো খাওয়ার সময় চুমুটা দেওয়ার সময় আমি একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি না যে আমার হাবিব বাচ্চাদেরকে চুমু দিতেন নবী বাচ্চাদেরকে চুমু দিতেন তো চুমুকে আটকায় যাবে কিন্তু আমার দৃষ্টিবঙ্গি চেঞ্জ করার কারণে চুমু চুমু হয়ে গেল দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার কারণে চুমুটা শূন্য থাকে হ্যাঁ বিছানা ঝাড়ার কথা বলি যে রে ভাই বিছানা তো সবাই ঝাইরা তো ঝাড়ার সময় একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি বিছানা কেন ঝাড়তেছি যা হাদিসে আসছে আল্লাহ নবী বলেছেন সবার সময় বিছানা ঝাইড়া সু তো ওই চিন্তা করলে কি বিছানা ঝাড়া বন্ধ হয়ে যাবে হবে না বিছানা ও ঝাড়া হয়ে যাবে ওই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার কারণে আমার বিছানা ঝাড়াটাও কি হয়ে গেলো শূন্যত হয়ে গেলো এইভাবে প্রত্যেকটা আমল চিন্তা করে করে করলেই শূন্যত হয়ে যাবে আমি চিন্তা করা লাগবে যে এই আমলটা আমার নবী কিভাবে করেছে এই চিন্তা আগ্রহ যখন তৈরি হবে অটোমেটিক শূন্যতের উপরে আমল চালু হয়ে যাবে ইনশাআল্লাহ তাহার এই একটা আমলের মাধ্যমে নবীর সাফাতের খুব বড় করে আশা করা যায় বড় দিল দিয়া বড়ো মন নেওয়া দুই নাম্বার হচ্ছে আল্লাহ কোরআনিকিমে নবীকে উদ্দেশ্য করে বলেছেন আপনি তাহাজুদ পড়েন তাহাজুদ পড়ার জন্য রাতের এক অংশে আপনি ওঠেন আল্লাহ নবীকে আল্লাহ হুকুম করেছেন নবীর জন্য তাহাজুদ পড়া জরুরি ছিল আমাদের জন্যে না তো আল্লাহ তাল নবীকে হুকুম করতেছেন তাহাজুদের জন্য রাতের এক অংশে আপনি ওঠেন ফলাফল কি আপনাকে কি পুরস্কার দিব তো আল্লাহ তালা ওই একই আয়াত আল্লা তালা বলতেছেন তাহলে আশা করা যায় এই আশা রব মু আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন মাকামে মাহমুদ কি ওই প্রশংসিত জায়গা যেখানে বসে আল্লাহ নবী আল্লাহর কাছে উন্মতের জন্য সুপারিশ করবেন তো ওই আয়াত থেকে মুফাসিররা সূক্ষ্ম বিষয় করছেন কি যেহেতু তাহাজুদের বরকতে আল্লাহ তীকে মকাম এ মাহমুদ দেওয়ার কথা বলতেছেন আয়াতে তো আমরা যদি তাহাজুত পড়ি আমরা মাকামে মাহমুদ না পাইলেও মাকামে মাহমুদ ওয়ালার সুপারিশ তো এই জন্যে নবীর সুপারিশ পাওয়ার জন্য আরেকটা বড় মাধ্যম হচ্ছে কি বেশি বেশি তাহাজুদের আমল চালিয়েছে এখন এর থেকে আমরা আছি আলহামদুলিল্লাহ এখন তো হচ্ছে এটাকে কন্টিনিউ করি আমার অনেক বুজুগরা বলেন যে বুজুর্গ হওয়ার জন্য গোটা সফরের মধ্যে দশ দিনের সবচেয়ে মূল্যবান টাইম কোনটা তাহাজুদের ওক্তে সবচেয়ে মূল্যবান টাইম এটা যেন কোনোভাবে নষ্ট না হয় এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তালা তৌফিক দেন হলো আ আবার গণতে থাকি পিছন থেকে আ এক নম্বর দুই নম্বর ইস্তেফাফার তিন নাম্বার আমল চার নাম্বার এক মুমিন আর এক মুমিনের জন্যে দোয়া করা পাঁচ নাম্বার হ্যাঁ বলি মাইয়তের পক্ষ থেকে মাইয়তের পক্ষ থেকে আমল করা সেটা শতকা হোক দোয়া হোক তেলাভাত হোক চেটেই হোক সিন্নি করা না আমাদের অনেকে সিন্নি করে মাইয়তের পক্ষ থেকে আর कुलखानी गेषे खाना कर मदद की क्यों समस्या खाने क्यों माइतर जन जे खरचा करा सताकाह सताका बड़ अफसूसर सलते हैं एन ओई मईयर कुलखानी से दाव पाय कारा बड़ो बड़ो आत्मय स्वन आत्मय बड़ लोक वो भाई बड़ लोकर जे सत्का खा जाए আসেন দু একজন অভিজ্ঞ কি বলি করলে দোয়া করলে খাওয়া যাবে না খাইলে যাবে না কারণ জন্য দোয়া করে বিনিময় চলবে না আমি মিষ্টি নিয়ে ওই মাঝে মধ্যে বলি যে ভকের রে দিয়ে দাও তো অনেকে নেই না খামাকা কষ্ট করে লাভকে ভাই তুমি ভকিরে দিয়ে আসো দেখে ওই বয়ান দিলে মন খারাপ করে আস্তে করে আসো এই জায়গা আজকে হুঁজ দিল মিষ্টি আসে ভাই হারম কেন খাব। খুব সতর্ক খাওয়ার ব্যাপারে বিশেষ করে মাই ব্যাপারে আমাদের দেশে অনেক বিধা হয় তো মাই জন্য দোয়া তো করবো কিন্তু দোয়া করতে গিয়ে কোনো বিধা হাতে জড়াবো না ওই তিন দিন চার দিন সপ্তাহ কুলখানি হ্যাঁ আরো কত কিছু কত খানি হয় বছর হয় এগুলা কিছুই করব না ইনশাআল্লাহ এমনি দোয়া করবো সারাক্ষণ দোয়া আচ্ছা বলেন তো আমি মায়ের জন্য ৪০ চল্লিশা করলাম ৪০ মানে কয়দিন পর মায়ের জন্য ৪০ দিন পর দোয়ার আয়োজন করলাম আচ্ছা আমার মা যদি আমার এই দিন পর দুধ দেওয়ার চিন্তা করতেন যে হওয়ার ৪০ দিন পর দুধ দেবো তাহলে আমি বাঁচতাম হ্যাঁ আমার মা তো আমার চিৎকারের সাথে সাথে দুধ দিচ্ছেন তা আমার মার কবরে মা চলে গেছেন চিৎকার করতেছেন না আর আমি তো জানি না ধরে নিলাম চিৎকার করতেছেন তো না আমি দোয়া করব ৪০ দিন পর এত বড় জালিম আমি তো ময়রা শেষ হয়ে যাবো পিঠা খাইয়া আমাকে দোয়া নগদী চালাইতে হবে ইনতকালের সাথে শুরু দোয়া শুরু হয়ে গেছে হাসের মাঠের কঠিন যে বিপদ ওই বিপদের মাধ্যমেও কিছু গুণা আমাদের মাফ হবে আমাদের বুজুরগরা উদাহরণ দিয়ে বুঝান যে দেখো কাপড় ময়লা হয়ে গেলে আমরা কি করি হ্যাঁ এটাতে পরিষ্কার করি পরিষ্কার করি এটা সাবান দিয়া কষলায় তারপর এটা ক্ষোভ বাইরে ঠিক কিনা বাইরাইয়া এটাতে ধুইয়া এরপরে রোদে দেয় শুকাইতে না এরপর এটারে আবার গরম স্ত্রী আয়রন মারে মারে কিনা একটা মানুষের গোটা জিন্দগির হালতটা যেন এরকম যে মৃত্যুর পর কবরের মধ্যে কতক্ষণ বাইরেয়া পিটাইয়া পুটাইয়া আমার ধোয়া হবে হাসরের মাঠে গরমের মধ্যে রোদ দেওয়া হবে জাহান নামে দিয়া গরম ইস্তারি লাগায় এডারে আয়রন করা আবার পরিষ্কার করে জাননাতে সব গুণা মাধ্যম গুণা মাফের কারণ আমি জান্নাতে জাননাতে যাবো গুণগার হইয়া জাননাতে নাই তো গুনাগুলা গুণাগুলা মাফ করাই আর কবরে কিছু মাফ হবে হাঁসরে কিছু মাফ হবে এরপরে থেকে গেলে জাহান নামে যায় মাফ হবে এরপরে পরিষ্কার করে জান্নাতে পাঠাবে ময়লা কাপড় তো আর পরিনা আয়রন ছাড়া কাপড় তো আর পরি না বইটা রেসি পরি না তো ওইরকমই ব্যবস্থা হবে জান্নাতে যাওয়ার জন্য তো এটাও একটা মাধ্যম আমার গুনা মাফ হওয়ার জন্য কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার গুণা তুমি এমনি মাফ করে দাও হাস মাঠের পেরেশানি সহ্য করার মতো ক্ষমতা আমার নাই আমাকে তোমার আরসের নিচে ছায়া দিও নবীর কাউসার থেকে আমারে পান করার ব্যবস্থা করে দিও এটা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আজিল্লানাহা নবী দোয়া শিখাইছেন আল্লাহম্মিল্লানা ইল্লা আরুক কোটা গেল নয় নাম্বার একটা পিছনে হবে এটা যদিও সিরিয়ালে সেটা হচ্ছে দুনিয়ার মুসিবতের মাধ্যমে আমাদের গুনামাফ হয় আরেক মুসিবত হচ্ছে আমাদের জন্য পরীক্ষা হল পরীক্ষা আরেক মুসিবত হচ্ছে আমার গুনার জন্যে নগদ কিছু শাস্তি নগদ শাস্তি পরীক্ষার মাধ্যমে আমার গুণা মাফ হয় পরীক্ষার মাধ্যমে আমার জান্নাতের মাকা উঁচা হয় জান্নাতের সুসংবাদ হয় এখন আমার মুসিবত আমার জন্য পরীক্ষা গুণামাফের কারণ নাকি আমার নগদ শাস্তি আমি বুঝবো কেমনি তো শেখ আব্দুল কাদের জিল রহমাতুল্লাহ আলাই মধ্যে বলেছেন লিখেছেন যে मुसिबत आसार पर अवस्था देखी हमारे अवस्था कि हमारे मध्य जो हाए हुत आसे अने के ग्रामे ग देखा जाए आल्ला खाली हमारे देख लज्ला तक बुझे नवा जसिबतर गुणार नगद शस्ती और जो मुसीबतर समय बान्दारबर कर सबर, करे। सबर करे। आमार मालिक जे भाव रेखे खुशी हमें गुनाकर्सी को समस्या अथवा गुणा माफ होते এগুলা যখন চিন্তা করবে তার চিন্তাটা কোন রকমের হয় চিন্তা যদি এই অস্থিরতা আল্লাহর উপর অভিযোগ অনুযোগ যাই হয় তাইলে বোঝা যাবে যে আমার গুণাহগুলার নগদ শাস্তি আল্লাহ তালা দিচ্ছেন এটা আর যদি মনে হয় যে না আল্লাহ তাল্লাহ যেভাবে রেখে আমি আমাকে খুশি তো বোঝা যে এটা আমার জন্য নিয়ামত ওই মুসিবত আমার জন্যে কি নিয়ামত কারণ ওই মুসিবতের মাধ্যমে আমার আখেরতের মুসিবতের রাস্তা বাদ হচ্ছে ক্লিয়ার হচ্ছে আল্লাহ তালা আমাকে পবিত্র করতেছেন কয়টা গেল নয়টা দশ নম্বর হচ্ছে সরাসরি আল্লাহর রহমতের মাধ্যমেও আমি মাফ পাইতে পারি তেতাল্লিশ রহম করবেন তো আল্লাহর রহমতের মাধ্যমেও আমরা মাফ পাইয়া যাব আকাবিদদের কিতাবে পেয়েছি হাদিস এরকম আমার জানা নাই থাকতে পারে যে আল্লাহ তাল মাঠে এমন মাফ করা শুরু করবেন এত ব্যাপক মাফ শুরু করবেন যে মাথা ওঠাবে আশাবাদী কি পরিমাণ মাফ করতে থাকবেন আল্লাহ আল্লাহ তালা যেন আল্লাহ তালই রহমত দ্বারা সিঞ্চিত হয়ে আমরাও যেন ওই মাফ যারা পায় তাদের কাতারে আমাদের জন্য আমরা চলে যেতে পারি আল্লাহ তালা সে ফিক দেন তো সবগুলো আরেকবার শোনা দিই সবাই পরামগস্ত শোনায় দিই এক নাম্বার কি তওবার মাধ্যমে আমরা মাফ পাইতে পারি দুই নম্বর ইস্তেফার মাধ্যমে মাফ পাইতে পারি তিন নম্বর ন্যাক আমলের মাধ্যমে মাফ পাইতে পারি এগুলো সব কোরআনের কথা চার নাম্বার এক মৌমিন আর মুমিনের জন্য দোয়ার মাধ্যমে ওই মৌমিনের ক্ষমার ব্যবস্থা হতে পারে পাঁচ নাম্বার মাইয়তের পক্ষ থেকে ন্যাক আমল করা সৎকা করা এটাও মাইয়তের ক্ষমার কারণ হইতে পারে ছয় নাম্বার। খবরের পেরেশানির মাধ্যমে আমার গুণা মাফ হবে সাত নবীর সুপারিশের মাধ্যমে আমার আমার মাফ হবে সাত আট আট হাসরের মাঠের পেরেশানির মাধ্যমে আমার গুণা কিছু মাফ হবে নয় দুনিয়ার মুসিবতের মাধ্যমে আমার গুণা মাফ হবে ওই যে সত্ত হইল এটাকে ওইভাবে নেওয়া এটাকে শাস্তি মনে না করা হাই হুতাশ না করা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না ১০ নাম্বার। আল্লাহর রহমত আল্লাহর রহমতের আশা কর তা আল্লাহর রহমতের আশা করব। আল্লাহর রহমত পাওয়ার জন্য অনেক মাধ্যম আছে ওইটাও আবার খেল করি হাদিসে আসছে ইননা করলে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর গুস্তা দূর হয় আ হ্যাঁ ইতিমকে খাওয়াইলে গরিবকে খাওয়াইলে আল্লাহর রহমত নাজিল হয় হ্যাঁ ন্যাক আমলের মাধ্যমে রহমত নাজিল হয় মা বাবার দোয়া এটাও আল্লাহর রহমত আসার বড় মাধ্যম হ্যাঁ এই এই কাজগুলো করবো ইনশাআল্লাহ তাল্লা রহমত আমার জন্যে আসবে আমার গুণা মাফ হবে ইনশাআল্লাহ আল্লাহ তা এই যেই বিষয়গুলোর মাধ্যমে আমাদের গুণা মাফ হয় ওই আমলগুলো আমাদেরকে করার তহফিক দান করেন আমিন